তা সমাধান জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন এবং কোরআনের এই বিধানগুলো আত্মস্থফিক দান করুন আমাকেও সেই তফিক দান করুন মোহান আল্লাহ রব আলের সামনে এই আকুতি জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে আপনাদের জন্য আরেকটি মহা জাগতিক অমূল্য রতন সারা পৃথিবী বিক্রি করলেও এই বিধানগুলোর এক একটি বিধানের মূল্য পরিশোধ করা যাবে না এর এক একটি বিধানকে যদি আপনি ফলো করেন আপনার পুরো জীবন আলোকিত হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে যে মহা জাগতিক কোরআনিক সংবিধানটি ধারাটি আপনাদের সামনে নিয়ে আসবো সেটি হলো ওলা মোত্তাক মাত্র দুটো শব্দ কিন্তু আপনার সামনে মহাজীবনের একটা আলো একটা লাইট ফ্লাস করে দিয়েছে দুটো শব্দ ওলা কে বা তুলিল মোত্তাক সুন্দর পরিণাম সুন্দর রেজাল্ট নীল মোত্তাকিন কেবলই মোত্তাকদের জন্য আল্লাহকে যারা ভয় শ্রদ্ধা করে আল্লাহর করান এবং জীবন কি কথা কোথায় পাবেন আপনি খুঁজে পৃথিবীর কোন লাইব্রেরিতে কি এমন দুঃশব্দের এমন একটি কথা আছে বলা আঁকে বাতুল জীবন শেষে যে রেজাল্ট তুমি পাবে সেটা যদি ভালো পেতে চাও ভালো করতে চাও তাহলে তাকে এসো মোত্তাকারে সামিল হয়ে যাও কোরআনের জীবন অনুশীলন করো যদি জীবন শেষে যে কোনো কর্ম শেষে যে কোনো মিশন শেষে যদি কিছু ভালো পেতে চাও বলে আতল মোত্তাক এটি কোরআনে বহুবার এসেছে মানুষ যদি একটা পরিণতি না থাকে তাহলে সে অসহায় কোথায় যাবে সে যে এই জীবন যাপন করছে এত কষ্ট করছে কি হবে শেষ ফল যদি মৃত্যু পরে মাটি হয়ে গেলাম আর কোনো চাওয়া পাওয়া নেই আর কোনো আনন্দ নেই কোনো বিনিময় নেই আহ তাহলে কেন আশ্রয় নিরাশ হতাশ অন্ধকার তখন সে ভাববে কি হবে এই দুনিয়াতে ভালো হয়। সৎকর্ম করে কি লাভ একটা নৈরাশ্যের অন্ধকার তাকে ছেয়ে ফেলবে আর যদি তার আশা জাগে মৃত্যু শেষে একটা জীবন আছে মৃত্যু শেষে আমার অনেক বড় প্রাপ্তি আছে আমার আরেকটা অনন্ত জীবন আছে সোভান আল্লাহ তাহলে মানুষ তো আশার স্বপ্ন দেখে দেখে বেঁচে থাকে তাকে কতটা জীবন দেবে এই কথাটি জগৎ তুলে ধরল সেই জগতে আমরা শান্তি পেয়ে যাবো এই জগতে যদি আমরা ভালো চলি যেমন কোরআন দোয়া শিখিয়েছে রবেনা আহ তিনা ফির দুনিয়া হাসনে তাও ফির ফেরতে হাসানে রব আমাদের দুনিয়ার জীবনে সৌন্দর্য দান করুন সৌন্দর্য চাই এনজয় চাই সুখ চাই মজা চাই আনন্দ চাই মজা যদি থাকে এখানেই আছে ইসলাম আছে ইসলাম এসেছে আপনাকে মজা দেওয়ার জন্য ইসলাম এসেছে আপনাকে সাথ দেওয়ার জন্য। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসেনি বিশৃঙ্খল জীবনে ক্ষণ কালের স্বাদ পাবেন না ইসলাম আপনার জন্য কত মায়া রাখে আল্লাহ কত দয়া রাখেন আপনার জন্য প্রিয় ভাই বোনেরা বাতুল মত ভালো যারা মত্তাকিন যারা তাদের জন্য হলো সুন্দর পরিণতি ভালো পরিণতি এই যে কোরআনিক জীবন ঘনিষ্ঠ তোমার পরিবার পরিজন ছেলে মেয়েকে নির্দেশ করো যেমন সন্তানা যখন সাত বছর বয়সে চলে আসে তখন তাদেরকে সালাদ পর অর্ডার সালাতের জন্য দশ বছর অন্যায়বদ মালিক হলে পরে ফরজ হয় কিন্তু সালাদ ফরাজ দশ বছর হলে এজন্য মারতে বলেছেন সালাত না শাসন করতে বলেছেন ওলা আল্লাহ বলেছেন বিশ সাল আলাইহা সলাতের উপরে ধৈর্য ধারণ করো আজীবন সলাৎ পড়তে থাকো তোমার কাছে পরিণতি কিন্তু তা কোয়ার যারা মুসল্লি হবে নামাজি হবে সুন্দর ভালো পরিণতি দুনিয়াতেও তারা লাভ করবে আখরাতেও তারা লাভ করবে সালাত পড়লেই তো মনটা একটা পরিণতি পেয়ে গেলো মনটা বিশুদ্ধ হয়ে গেল আনন্দময় হয়ে গেল সেমনাম বলতেন বেলাল সালাতের মাধ্যমে আমার চিত্তের বিনোদন করে দাও মনে আনন্দ এনে দাও সুখের সঞ্চার করে দাও বড় দুঃখী হয়ে গেলাম বড় নিরানন্দ হয়ে গেলাম এ জীবন এই কাদা মাটির দুনিয়ায় দুনিয়ার পরিবেশ প্রতিবেশ বড় দুঃখ নিয়ে আসলো একটু সুখের ব্যবস্থা করো একটু নামাজে দাঁড় করিয়ে দাও একটু শান্তি পেয়ে যাই বলেছেন বাড়ি আমি তাদেরকে দেব যারা এই পৃথিবীতে কোনো অহংকার চায় না আমি বড় এই ভাব যাদের নাই আল্লাহর বন্ধে খাটো করে নিজে বড় হতে যারা চায় অহংকার যারা করে এদের জন্য আখেরাতের বাড়ি আমি দেব না যারা জমিনে কোন অহংকারীন সুন্দর পরিণতি তো মত্তাক জন্য সোফানো সুন্দর পরিণতি মত্তাক জন্য এটা শুধু কি আখেরাতে না দুনিয়াতেও এটা দুনিয়াতেও এটা আখেরাতেও ভালো পরিণতি সর্বদাই মত্তাকাই পাবে অতএব এই যে কো অনেক থিওরি এই থিওরিতে জীবনবিধান আমাদের আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ এখানে কি বলেছেন দেখুন না নূয়ালাম আর তার জাতি সাড়ে নয়শো বছর একে অপরের সাথে নূর সালাম তাদেরকে কল্যাণের পথে ডেকে আর তারা অকল্যাণের পথে থেকে গিয়েছে শেষ পরিণতিতে যারা মত্তাকি ছিল না আল্লাহ বিরোধ ছিল না আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না অমত্তাকিরা তারা মহাপ্লামনের তলিয়ে ধ্বংস হয়ে গেল আর যারা মোত্তাকে ছিলেন আল্লাহ জাহাজে করে তাদেরকে সে মহাপ্লামনের ধ্বংসয থেকে হেফাজত করেছেন আলামিন। নুহের প্রতি সালাম তিনি মত্তাকে ছিলেন তিনি বেঁচে গেছেন ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বৈশ্বিক জীবনে মোত্তা কিনরাই সর্বদাই তারা সুন্দর প্রণতি লাভ করবেন যে অমরটা কি সুন্দর পরিণতি তারা লাভ করবে না প্রিয় ভাইয়েরা ব্যক্তি জীবনে দেখুন একটা তরুণ একদিন আমার কাছে আসলো যে অস্তাদ আমি ধ্বংস হয়ে গেছি আমি একটা জীবনে ঢুকেছিলাম মনে করেছিলাম আহ কি সুখ কি শান্তি কি প্রাপ্তি কি মজা কি আনন্দ কিছুকাল পরে আমি বুঝলাম আহা আমি শেষ হয়ে গেলাম একটা হারাম পথে চলেছিলাম তরুণ তরুণীর মিলন মেলা সেখানে ঢুকতে ঢুকতে তারপর সেখানে আমাকে আল্লাহর একটা মূলনীতি আছে কেউ একটা মন্দ কাজ করলে তিরস্কার শাস্তি স্বরূপ আরেকটা মন্দ আল্লাহ তার পিছনে লাগিয়ে দেন আর কেউ যদি কোনো সৎ কাজ করে ভালো কাজ করে আরেকটা ভালো কাজ পুরস্কার স্বরূপ তাকে দান করেন আর হয় না কিন্তু এখন আমি তো শেষ হয়ে যাচ্ছি একটা হারামে ঢুকার পরে নেশাকর করারাম আমাকে পেয়ে বসলো সে হারাম এখন আমার শরীর কাঁপে আমার এই যৌবন বয়সে আমি এখন কাঁপছি এনার্জিলেস শক্তিহীন আমি বাঁচব কিনা সেটা আমার ভয় প্রিয় ভাই বোনেরা অলা হারিয়ে ফেলে সে আত্মিকভাবে ধ্বংস হয় দৈহিকভাবে ধ্বংস হয় সে পারিবারিকভাবে ধ্বংস হয় সামাজিকভাবে সে অপদস্থ হয় দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হয় আখেরাতেও সে ক্ষতিগ্রস্ত হয় সর্বক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হয় এজন্য অলা আকে বতলিল মত্তাকিন সুন্দর পরিণতি এটা মোত্তাকিনের জন্য এটা যেমন ব্যক্তি জীবনে এটা তেমন পারিবারিক জীবনে এটা তেমন সামাজিক জীবনে এটা তেমন রাষ্ট্রীয় জীবনে বৈশ্বিক জীবনে দুনিয়ার জীবনে আকার জীবনে সর্বক্ষেত্রেই এই কথাটি সত্য। অতএব যারা আল্লাহওয়ালা হবেন যারা মোত্তাকি হবেন তারাই এই পৃথিবীতে সর্বকালে তারা সুখী থাকবেন সুখ ভোগ করবেন প্রিয় ভাই বোনেরা আমরা পৃথিবীতে জানি যারা মোত্তাকি হননি আমরা কি জানি না এই পৃথিবীতে রাজা বাদশাহ যারা এসেছিলেন দুর্দান্ত প্রতাপান্বিত তারা ছিলেন কিন্তু নিজের সমস্ত প্রতাপ ক্ষমতা ব্যয় করে ধ্বংস দেখে এনেছিলেন জীবনে শেষ জীবন হয়তো ফাঁসিতে জ্বলেছেন আর না হয় খুন হয়েছেন না হয় চিরকলঙ্ক নিয়ে পৃথিবী থেকে অন্য কোনোভাবে মন্দভাবে বিদায় হয়েছেন তার ভালো পরিণতি হয়নি কেন হয়নি যেহেতু তিনি মোত্তা ছিলেন না প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা এই মহাজাগতিক বিধানটি নিয়ে পর্যন্ত অপেক্ষা করুন সালাম আলাইকুম ওরকতাত আমি মোহাম্মদ বাদুদ্দু জানবি আপনারা দেখছেন বাংলা চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ইনাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় क्यों ममिन निजेचन करें से क्या जार प्रथम उद्देश्य हल तहिदे प्रचार कलिमार आवेदन आज रात रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े जा विश्वास करें तरह पक्षे कत्यवी और न्यायपरण होते मुखोमुखी हुए उत्तर दीते प्रश्न सामाजिक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 পৃষ্টিমী বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আমাদের মহাজাগতিক বিধানটি ছিল ওলা মোত্তাক সুন্দর পরিণতি কাদের জন্য মোত্তাকদের জন্য দেখুন শয়তা আনছে মোত্তাকি ছিল না আল্লাহ ভীরু আল্লাহর শ্রদ্ধাশীল বন্দা ছিল না আদম তিনি মোত্তাকি ছিলেন আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আল্লাহ ভীরু ছিলেন দুজনের মধ্যে পরিণতি কার কি হয়েছে তিনি এই কথা বলে আল্লাহ হেদায়তকে স্বীকার করে আল্লাহ হেদায়ত গ্রহণ করে নিয়ে বলতে স্বীকার করে আল্লাহ নিজে আত্মসমর্পন করেছিলেন তিনি বেছে গিয়েছিলেন আল্লাহ যদি কোনো জাতি গোষ্ঠী গ্রহণ করে সে জাতি কতটা সুখী হতে পারে নবীজির আমল থেকে ওমর ফারুক রাজি আল্লাহ জীবন পর্যন্ত যদি আমরা দেখি ইতিহাসের দিকে আমরা তাকাই কি সুখ কি শান্তি ছয় জন চোরের বিচার হয়েছিল কি জীবন ধারা যে জাতি অবলম্বন করবে সেখে ছিল আমাদের বাংলাদেশও আমরা দেখেছি আমাদের শিশুকালে আমাদের কোন দরজা ছিল না কারণ কেউ যদি কারো একটা শিশুরা কারো একটা কলম নিয়ে যেত অন্য শিশুরা বলতো কলম চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি কলম গলায় দি। যে শিশুটা কলমটা নিয়েছে সে যখন শুনলো হাসরের কলম গলায় করে কলম হাতে করে আসতে হবে সবার সামনে হতে হবে। কলমটা আস্তে করে তার কাছে দিয়ে গেছে। তখনকার সমাজে মানুষ কত সুখী ছিল আমরা আমাদের গ্রামীণ জীবনে আমরা দেখেছি কি সুখ কি শান্তি পনাপতি প্রতিবেশীরা একজনের ঘরে যদি বিয়ের কোন ধুম লেগেছে গোটা বাড়ির যেন সবার ঘরে ঘরে বিয়ের আয়োজন সব হাঁ প্রত্যেকে প্রত্যেকে সহায়তা করছে সাহায্য করেছে পড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়া আর ফাটশালে যায় কি সুন্দর আদর কি সুন্দর ভালোবাসা মানুষ বসবাস করেছে ইসলামের কারণে মোত্তাকি সবাই করছে। আলহামদুল আতা আলাইনা জামানুন মা আরো লিহিমা একটা সমাজ আমাদের ছিল যে সমাজে কোন ধনী মনে করতো না যে আমার ধনের মধ্যে আমার অধিকার বেশি আমি ধনের মালিক তাই বলে আমার অধিকার বেশি আমার ভাই আমার মনে করতাম না প্রত্যেকে যখন দারিদ্র যেতে হবে তখন কোন ধনীর মালে তার অধিকার থাকবে না যতক্ষণ দারিদ্র আছে ওকে দিতে হবে সুহান তা জীবন জীবনযাপন করার কারণে কি একটা সমাজ তখনকার মুসলিমরা পেয়েছিল একদিন এক বুড়ির ঘরে ঢুকলেন তিনি ছিলেন তিনিও বন্ধ করুন ইনি যে অমর সে মহিলা তো জানত না ওমর জিজ্ঞাসা করলো কেন মা কেন তুমি কথা বললে মহিলা বলল। দেখো ওমর খলিফা হয়েছে কবে আজ পর্যন্ত আমার কাছে আসেনি সে আমার খোঁজ নেয়নি ওমর বললেন জানবে যে তুমি এখানে আছো মহিলা বললো আরে ওমর যদি এটাই না জানবে তাহলে সে আমার এই খেলাপথের দায়িত্ব কেন নিজের ভুল বুঝলেন। তখন অমর জিজ্ঞাসা করলেন মা খা ওমর আজ পর্যন্ত কত টাকা জুলুম করেছে তোমার উপরে কি পরিমাণ টাকা তোমার দেওয়া উচিত ছিল যেটা অমর দেয়নি সে বলল কম্পকে পঁচিশ দিনার আর দেওয়া উচিত ছিল অমর বলেন ঠিক আছে তো আমি ওমরের জোলমটা আপনার থেকে কিনে নিলাম পঁচিশ দিন আর আপনাকে দিচ্ছি আলি আবদুল্লি মাসুদ সেখানে হাজির হলেন ওনারা আমিরুল বলে ডাক দিলেন মহিলা তো ভিতরে কম্পো দেখলেন সমাজের পরিণতি এভাবে হয় সুফান সেই সমাজে একজন তন্নি তরুণী মেয়ে তার জবন নিয়ে তার সম্পত্তি নিয়ে শত শত কিলোমিটার চলে যাচ্ছে রাস্তায় কটু দৃষ্টি দেখবে এমন একটা পুরুষ ও ডাই চলে যাচ্ছে হয়ে গেল জীবনপাত হয়ে গেল তাহলে পরিণতি কি হলো আমাদের দুনিয়াতে যাদের পরিণতি এই পরকালের পরিণতি কি হবে পরকালের পরিণতি যে আরো ভয়াবহ হবে এটা কি বলার অপেক্ষা রাখে অপেক্ষা রাখে প্রিয় ভাই বোনেরা তাই কত সুন্দর কথা আল কোরআন এর ইউনিভার্সাল নিউজ এই মহাজাগতিক বিধান একটা সুন্দর পরিণতি মোত্তাকিন সমাজেরই হতে পারে সমাজতন্ত্র ব্লকে আমরা দেখেছি কেউ খাবে কেউ খাবে না এই স্লোগান দিয়ে তারা ব্যক্তি মালিকানার যে ইসলামিক বিধান ছিল সব ধ্বংস করে দিয়ে সবকিছু রাষ্ট্রীয় সম্বোধে রূপান্তরিত করেছিল কিন্তু সুন্দর পরিণতি তাদের হতে পারে না কারণ একটা সমাজ ছিল না তারা করেছে সমাজে নিয়ে এসেছে এবং ইসলামের নিয়ম নীতি সব ধ্বংস করে দিয়ে তারা এটা সমাজ রচনা করেছে তাদের এক বিশাল সাম্রাজ্য মুখ পড়ে গেছে আল্লাহর আক্রমণ তাদের ভিত্তি বুনিয়দের উপরে আল্লাহ করেছেন ভিত্তি যখন নবরে ধ্বংস হয়ে গেল তখন ছাদ উপর থেকে দশে পড়লো আর আজাব এসে গেল আল্লাহর শাস্তি এসে গেল তাদের উপরে অকল্পনীয় এক পথে যেটা ভাবেও নি তারা এভাবেই কিন্তু পৃথিবীর যারা যে সমাজে মত্তাকীন হবে না তাদের শেষ পরিণতি খুবই মন্দ হবে ভালো হওয়ার কোনো সুযোগ নেই আজকে সারা পৃথিবীতে জানা এই মোত্তাকীন সমাজ গড়তে পারেননি ইনশাল্লাহ অচিরে আমরা দেখবো তাদের পতন তাদের ধ্বংস শুরু হয়ে গেছে সমানে তরুণ তরুণীরা ইসলামের আশ্রয় চলে আসছে তা সমাজ তারা গ্রহণ করতে উদ্গ্রীব হয়েছে ইউরোপিয়ান তরুণীদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কোন তরুণকে স্বামী হিসাবে পেতে চাও তারা বলে মুসলিম তরুণকে অতএব এদের কাছে বিয়ে করে লাভ কি আলহামদুলিল্লাহ মোত্তাক আজকে যারা ইসলামের দমতের কাজ করছেন আজকে যারা মুসলিম উম্মার পর্যদস্ত অবস্থা দেখে হত হচ্ছেন আশা নেই আমরা কোরআন ছেড়ে দিয়েছি আগে ছোট আজাব আর সাধন করা যাতে তারা ফিরে আসতে পারে এটি কাবারদের ক্ষেত্রে বলেছেন কিন্তু মোমিনদের ক্ষেত্রেও একে নিয়ম আছে আবু দাওদের মধ্যে হাদিস রয়েছে উম্মতি হা জিহি মার আমার এই উম্মত হলো আল্লাহ দেয়া হবে গুরুদন্ড আখ রাতের গুরুদন্ড থেকে রক্ষা করা হবে লঘুদন্ড কি আজ দুনিয়াল কতলু আজ দুনিয়াতে সে ফিতায় পড়বে বিভিন্ন অগ্নি পরীক্ষার মুখোমুখি হবে সে তো আক্রান্ত হওয়ার কথা নয় আক্রান্ত হয়েছে কেন কারণ সেই ইসলাম থেকে অনেকাংশে বিচ্ছিত হয়েছে সিরিক ঢুকেছে তার বিশ্বাসের মধ্যে তার কর্মচারী হারাম ঢুকেছে অপবিত্রতা ঢুকেছে সেও আজকে বিজাতির কৃষ্টি কালছা সংস্কৃতি গ্রহণ করেছে সুন্দর পরিণতি কিছুদিন পরে দেখবেন মুসলিমদের জন্য অপেক্ষমান আছে সুন্দর পরিণতি আবার বিশ্ব নেত্রীতে তারা আসছে ইনশাল সারা বিশ্ব ইসলামে চলে আসবে সারা বিশ্ব ইসলামের পতাকা উড়বে মুসলিমরা আবার গোটা বিশ্বকে শাসন করবে কোরআন দিয়ে নূরে ইসা যখন আসবেন তার উপর সকল ইহুদি খ্রিস্টান সবাই ইমান আসবে পৃথিবীর সব জাতি মানুষ তখন ইমানদার হয়ে যাবে তখন মুসলিম হয়ে যাবে তখন আর অন্য কোন জাতি থাকবে না ইহুলি কুল্লাহ ইসলাম তারা মোত্তাক যারা মুসলিম যারা মোমিনীন সুন্দর পরিণতির সর্বক্ষেত্রে তাদের জন্য অপক্ষমান রয়েছে মত্তাক ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা মমিন ভাই বোনেরা ইনশাল কিছু নেই টেনশনের কিছু নেই ভালো পরিণত পাব শর্ত হলো তা কাহ কোন দিচ্ছি আপনার আপনার সম্পদ পায় শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক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 فَإِنْ يَرَى اللَّهُ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَابَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تكونن مِنَ الْمُمْتَرِينَ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 कत कार्यकिन कुरान हिदायत नहीं कोटि कोटी, -कोटी मानुषर जीवन हलो आलोकित देखुरान आलो कल सन्ध्या साढ़े छटाय पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीस टी बांगल्